রমাদান উপলক্ষে উইন্ডস এর বিশেষ লেকচার সিরিজ সিরিজটিসজিবুল হাফিজার সিরিজ অব রানের অনুকরণে বাকারায় রান নিয়ে পট পর বেশ কয়েকটি আয়াত আছে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 হঠাৎ করেই ভিন্ন প্রসঙ্গে চলে গেল এখানে প্রসঙ্গ হল দোয়া আর হে মোহাম্মদ সাল্লাইসাল্লাম আমার বান্দারা যখন তোমাকে আমার ব্যাপারে জিজ্ঞাসা করে তখন বলে দিন নিশ্চয় আমি আমার জ্ঞানের মাধ্যমে রয়েছি সন্ন্যিকটে আমি দো আকারে জবাব দেই যখন তারা কাউকে আমার সাথে শরিক না করে আমার কাছে দোয়া করে আয়াত একশো ছিয়াশি আবার পঞ্চময়াতে নিয়ে কথা শুরু হয়েছে রোজার রাতে তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করা তোমাদের জন্য হালাল করা হয়েছে আয়াত একশো সাতাশি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 তিনি কখনোই আপনাকে শূন্য হাতে ফিরিয়ে দেবেন না কারণ তিনি তা করতে লজ্জিত হন আবুদারদ রাজি আল্লাহ আনহু বলতেন তোমাদের হাতগুলো শেকলবন্দী হয়ে যাবার আগেই সেগুলো আল্লাহর কাছে উঁচু করো অতি উচ্চ ও অতি নিম্ন নিম্নস্বরে দোয়া না করা সাহবা রাজি আল্লাহু আনহু যখন জোরে শব্দ করে দোয়া করলেন নবী সাল্লাহু আলহ্লাম বললেন তোমরা তো কোন বধির বা অনুপস্থিত কাউকে ডাকছ না বুখারি ও মুসলিমে এটি আছে একই ভাবে কোরআনে আছে অনুসরণ করো সুরাবনি ইসরায়েল একশো দশ রুন্ত বিনয় ও গোপনীয়তা সহকারে তোমার রবকে ডাকো সুরা আরাফ। আয়াত পঞ্চান্ন এই আয়াতগুলোতে বলা হচ্ছে বেশি জোরে বা বেশি আসতে না বলে মধ্যম পন্থা অবলম্বন করতে এটি হল দোয়ার আদকগুলোর জাকারিয়া আলহামের কণ্ঠস্বর পর্যায়ে রাখার কারণে আল্লাহ তার প্রশংসা করেছেন যখন সে তার রবকে ডাকল নিভৃতে সুরা মারিয়াম আয়াত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 তোমার রবকে বিনয় সহকারে নিভেতে ডাকো তিনি সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না সুরা পঞ্চান্ন এবার আসি দোয়ার ক্ষেত্রে হওয়ার ব্যাপারে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন এ কথা জেনে দৃঢ় সংকল্প সহকারে দোয়া করুন সুনানাত্তির মিথিতে আছে আল্লাহ তোমার দোয়ার জবাব দেবেন এই ব্যাপারে নিশ্চিত হয়ে আল্লাহকে ডাকো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 ব্যাপারে কোনো কনফিউশন রাখবেন না আল্লাহ কবুল করেছেন আর তিনি আপনার আমার দোয়া কবুল করবেন না শয়তান দোয়া করেছিল তাকে যেন পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দেয়া হয়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 আল্লাহ যদি শয়তানের দোয়া প্রত্যাখ্যান না করে থাকেন তিনি কি আপনার আমার দোয়া ফিরিয়ে দেবেন কি মশরিকরাও একটা সময় সদভাবে আল্লাহকে ডাকে যাতে তিনি সারা দেন আর যখন তারা কোনো জলজানে আরোহণ করে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 আবু সুলাইমানার দারিণী একটি সুন্দর কথা বলেছেন তিনি বলেছেন নবী সাল্লা আলাই ওপর দুরুদ পরে দোয়া শুরু করুন এবং দূরদ পরে দোয়া শেষ করুন কেন দেখুন কি চমৎকার ওপ্তি নবীর প্রতি দুরুদ পড়লে তা এমনিতেই কবুল হয় আর আল্লাহ কোনো দোয়ার শুরু এবং শেষ অংশ কবুল করে মাঝের অংশ প্রত্যাখ্যান করবেন এমনটি হতেই পারে না তাই সবসময় দোয়া শুরু মধ্যভাগ এবং শেষে নবী সাল্লা কাসে সহিদে বর্ণিত আছে যে ওমর রদিয়াল আনহু বলেন আসমান ও জমিনের মাঝে দুআ আটকে থাকে নবী সাল্লা আলাহামের উপর না পড়া পর্যন্ত সেই দোয়া আসমানে পৌছে না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 আল্লাহ তার দোয়া কবুল করে নিলেন ভাই বোনেরা মুসলিম ও মুসলিমদের প্রতি নির্যাতিত অবহেলিত মুসলিমদের জন্য প্রতিদিন আপনার দুয়াতে অন্তর্ভুক্ত করবেন যাতে আল্লাহর সামনে দাঁড়ালে আপনি অন্তত বলতে পারেন যে হে আল্লাহ আমি তাদের জন্য দুআ করেছিলাম উপরে ঘটনার পর ইমাম ইবনুল মোবারকিমাহুল্লাহ